দুলা নবাহি সম্মানিত দর্শক শ্রোতা বা ইবনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আশা করি আপনাদের সবাইকে ভালো রেখেছেন আল্লাহ আল্লাপাক সবাইকে সুন্দরভাবে এই পবিত্র শাহরু রমাদানে সিয়ামের সাথে কিয়ামের সাথে তেলাবাতে কোরআনের সাথে বেশি বেশি আবাদন পণ্ডগীর সাথে রমাদানের দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করুন আল্লাপাক আমাদের সবাইকে লাইলতল কদর পাওয়ার তৌফিক দান করুন আমিন ইয়ার আব্বালা আলমিন সম্মানিত বায় যুবনেরা আমরা এই চোদ্দোশো চল্লিশ পবিত্র সাহার রাদানে আমরা ইতিপূর্বে নয়টি পর্বে সংক্ষিপ্ত কিছু বিষয় আলোচনা করেছি আজকে দশম পর্বে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিষয়টি হলো আমাদের সমাজে বিশেষ করে আমাদের এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিশটা কাত তারা বিয়েও কোনো কোনো মাসজিদে চালু আছে আবার কোন কোন মাসজিদে আটটা কাত অর্থাৎ বিতির সহ এগারোটা কাত চলাত আদায় হয় এটা যুগ যুগ ধরে চলে আসতেছে এবং ইদানিং এটা নিয়ে আমরা বিভিন্ন রকমের কথাবার্তা বা হাজমনা ধরা অনেক কিছুর কথা শুনে থাকি কিন্তু আসলে এটি ঝগড়া করারও বিষয় না কোনো মারামারি করারও বিষয় না কারণ এটা একটা শূন্যতে মহাকাদা ছলাপ এটা বিভিন্ন দলিলের ভিত্তিতে যারা এগারোটা কাপ পড়েন তাদের সহি অসংখ্য দলিল রয়েছে আর যারা বিশ্বকাপ পড়েন তাদেরও কিছু দলিল রয়েছে যদিও সেটা সহি নয় তবে এগুলো নিয়ে এটা বিতর্কের বিষয় নয় ঝগড়ার বিষয় নয় যুগে যুগে আমরা দেখি যে এই রকম বিশ্বকাপ এগারোটা কাপ চলে আসতেছে এটা নিয়ে সালাবদের মধ্যে কখনো ঝগড়া মোনাজারা বাহাজ এসব হয়নি আজও মক্কা মোকরামা মদিনা মোনা বড়াতে দেখা যায় মক্কামকার বিশ্বকাত তারাবি হচ্ছে আর এর পাশেই মসজিদার রাজে হই সেখানে আটটা কাত হচ্ছে কিন্তু এটা নিয়ে কখনো তাদের মধ্যে হয় বাহসও হয়নি মোনাদাও হয়নি ঝগড়াও হয়নি কিন্তু আমরা আজকে বিশ্বাকাত তারাবিকে কেউ প্রতিষ্ঠিত করার জন্য এমনভাবে বলি যে বিশ্বকাপ তারাবির উপরে এজমা হয়ে গেছে যে এটা এজমার সিদ্ধান্ত এ আমরা আজকের আলোচনা এই পর্বে যেটি করবো সেটি এই বিশ্বাখাত তারাবির হয়েছে এই কথাটা ঠিক নয় কারণ অ্যাজমা দুইভাবে হয় একভাবে হইল পৃথিবীর সমস্ত ওলামাইকরাম এক জায়গায় বসে অর্থাৎ ওলামাইকরামদের যারা প্রতিনিধিত্ব করেন তারা এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নেবেন সেই ব্যাপারে সবাই একমত তাহলে এটা অ্যাজমা হয়ে গেছে কেউ দ্বিমত পোষণ করেন নাই অথবা এক জায়গায় একত্রিত হওয়া জরুরি নয় লেখনির মাধ্যমে তারা সবাই লিখেছেন এটার পক্ষে এটার বিপক্ষে কেউ লেখেন নাই তখন বোঝা যাবে যে এটার উপরে সমস্ত বলা মাইকাম এজমা হয়ে গেছে কিন্তু এই বিশ্বাঘাত তারা বি এটা যুগে যুগে সবাই মেনে নেয় নাই। এটা যুগে যুগে কেউ বিশ্বাসঘাত পড়ছেন কেউ আটটাগাত পড়ছেন তাহলে বোঝা যায় এটা কখনো এজমা হয় নাই আর যারা বলেন যে এজমা হয়েছে তারা উমারাদী আল্লাহ তালুর যুগের এই মর্মে যতগুলো হাদিস এসেছে সবগুলা হাদিস মনকার কোনটা জাল কিন্তু অমর যুগে এগারোটা কাপ তারাবি চালু হয়েছে এই মর্মে যে হাদিস এসেছে এটা সহি মোয়াত্তাইমা মালিকের মধ্যে হাদিস এসেছে প্রথম খন্ডের একশত নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে যেখানে স্পষ্ট এসেছে যে উমারিবনে খাবি আল্লাহনে কাব এবং রাদামিমাকে এগারোটা কাত তারাবি পড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন এই হাদিসটার সনদ সহি অথচ বিশ্বকাপ মর্মে যতগুলো এসেছে সবগুলো দইফ এবং মনকার কোনো কোন হাদিসকে মহাদিসও বলেছেন তাহলে জাল হাদিস দিয়ে কখনো এজমা হয় না দঈফ হাদিস দিয়ে কোনো এজমা হয় না দইফ হাদিসের এজমা হওয়া মানে ওই অজমাটাও দইফ ইসলাম এরকম দঈফের উপরে কখনো এজমা সাব্যস্ত করে না দ্বিতীয় বিষয় যেটি শেখ আলবানী রাহমাউল্লাহ বলেন লাগলু আলাই হে বুনিয়া আলা আলা আল্লা ওইফিন আলবানী রহমা উল্লাহ বলেন এটা কখনোই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে না সাহবাইকরামের যুগে বিশ্বকাপ তারা ছিল কারণ বুনিয়া আলাফিন এই মর্মে যত হাদিস এসেছে এগুলো মা আলা উপরে যে বুনিয়াদ স্থাপিত হয় সেটাও দইফ অর্থাৎ একটা বাড়ির ফাউন্ডেশন যদি দইফ হয় দুর্বল হয় তো পুরো বাড়িটাই দুর্বল এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে আর ইসলামের এরকম কোনো আমল এরকম দুর্বলের উপরে ভিত্তি স্থাপিত হয় না সুতরাং এই মর্মে যে হাদিস এসেছে এর দ্বারা বোঝা যায় না যে সাহাই কালামের যুগে বিশ্বাস ছিল বা সবাই মেনে নিয়েছেন এরকম বুঝা যায় না তো আরো সবচেয়ে তৃতীয় খন্ড চারশত সাতচল্লিশ পৃষ্ঠায় তিনি বলেছেন দাওয়ালে আল্লাহদ্ তিনি বলেন যে যারা বলে যে বিশ্বাকাতের উপরে এজমা হয়ে গিয়েছে পৃথিবীর বিভিন্ন শহরে বাত এলাতুন তিনি বলেন এটা অত্যন্ত একেবারে বাতিল কথা এটা বাতিল কথা তাহলে আমরা দেখি তোহবতআলাহওয়াজির আব্দুর রহমান মুবারকরি রহমান তিনি অনেক বিশ্লেষণ করেছেন হাদিসগুল্লু সম্পর্কে আলোচনা করেছেন তোহবতাল্লাহওয়াজির মধ্যে আলোচনার শেষে তিনি এই কথাটা বলছেন যে বিশ্বাকাতের উপরে এজমা হয়েছে এই কথাটা বাতালাতুন জেদ্দা এই কথাটা বাতিল কথা এজন্য আমার সম্মানিত ভাইয়েরা আমরা যদি বিশ্বাকাত পড়ি এটা নাজায়জ নয় বা এটা হারাম নয় এরকম আমরা বলবো না যে বিশ্বকাত পড়া যাবে না বিশ্বাকাতও পড়া যাবে কিন্তু বিশ্বাকাতের উপরে এজমা হয়ে গেছে এই কথাটা ঠিক সঠিক কথা না এই কথাটা বাতিল জেদ্দা এটা বাতিল কথা এটার কোনো ভিত্তি নেই এই জন্য আমরা বিশ্বাকাতের ব্যাপারে বলতে গেলে যে সকল দহি প্রমাণ বহন করে যে এখানে যুগে যুগে বিশ্বাসঘাত হয়ে আসতেছে এই কথাটাও ঠিক নয় কারণ ইমাম মালিক রহমতলাই মসজিদে নবীর ইমাম ছিলেন তো মসজিদে নবীতে তো সত্যি তারাবি হয়েছে মর্মেও বর্ণনা এসেছে মদিনা মনা বরার এরা এই কথাটা জানতেন না অর্থাৎ যুগে যুগে মক্কা মদিনা বিশ্বাখাত হয়েছে এই কথাটাও ঠিক নয় এটা বিভিন্ন সময় পরবর্তীতে যখন এখানে তুর্কি খেলাপথ ছিল বিভিন্ন খেলাপথ ছিল বিভিন্ন ব্যক্তিরা শাসন করেছেন বিভিন্ন রকম চালু হয়েছে তো সর্বশেষ বিশ্বাস ছিল বিশ্বাস চালু হয়েছে এখানে চালু কারণ সৌদি আরবের বিজ্ঞ ওলামাইকেরা মনে করেন তারা কোনো আদাদের উপরে সীমাবদ্ধ নয় কোনো সংখ্যা উপরে সীমাবদ্ধ নয় এটা সংখ্যা বেশিও হইতে পারে কমও হতে পারে এই তারা এটা বন্ধ করেন নাই তো যে সকল সম্মানিত বা মক্কা মোকার বিশ্বকাপ তারাবিকে দলিল পেশ করেন তাদের কাছে অনুরোধ যে ভীতিরও কিন্তু তারাবীর অন্তর্ভুক্ত কেয়ামল লাইনের অন্তর্ভুক্ত তো বিশ্বকাপ তারাবি শূন্য ভালো কথা আমরা মেনে নিলাম তাহলে কিন্তু মক্কা মোকার ইমামেরা যখন বিশ্বকাপ তালাবাত করেন তারাবি আদায় করেন তো তাঁদের তালাবাতের মতো আমরাও তালাবাত করি তারা তো পরজনামাজে যেভাবে তালাবাত করেন তারাবি তো ওইভাবে তালাবাত করেন এত দ্রুত গতিতে তো তালাবাদ করেন না রুকু সাজদার সব ঠিক মতো করেন তারপর তারা তো রাফলি আদান করেন তারা তো বুকে হাত বাঁধেন তারা তো আমিন জোরে বলেন তারা তো ভীতির আমাদের মতো পড়েন না তারা তো ভীতির তিন ডাকাতের সময় তারা ভিতরে দাঁড়িয়ে দোয়া করেন তো আমরা যদি বিশ্বাকাত দলিল হয় তো এই তেইশ রেখাত ভীতির সহ তেইশ রেখাত তেইশ রেখাত তারা যেভাবে আদায় করেন এটাও তো যদি বলি যে আমরা বিশ্বাকাত যুগে চলে আসতেছে তো এই যে আদায়ের পদ্ধতিটাও তো যুগে যুগে চলে আসতেছে তাহলে যদি বলি বিশ্বখাতের উপর আজমা হয়েছে তাহলে আদানের উপর আজমা হয়ে গেছে তাহলে আমিন শশব্দ বলার উপরও আজমা হয়ে গেছে তারপরে আপনার এই সেখানে ভীতীরে যে দোয়া হচ্ছে ভীতির যে পদ্ধতিতে ভরা হচ্ছে এটার উপর আজমা হয়ে গেছে তাহলে আজমার কিছু সিদ্ধান্ত মানবো আবার কিছু সিদ্ধান্ত মানবো না এটা তো আহালুর তাকওয়ার কাজ নয় এটা হলো আহালুল হাওয়ার কাজ প্রবৃত্তি পূজারী মানে আমার সাথে যেটা মিলবে সেটার সাথে আমি আসি আমার সাথে যেটা মিলবে না সেটা ঠিক না এটা তো প্রবৃত্তির অনুসরণ এটা দলিলের অনুসরণ নয় এটা ওহির অনুসরণ নয় সম্মানিত বাইবেরা আমরা এই বিষয়টা আরো ভালোভাবে অধ্যয়ন করার চেষ্টা করব বোঝার চেষ্টা করব। আমরা এ জাতীয় দাবি পেশ করব না যে এটার উপরে এজমা হয়ে গেছে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে পবিত্র সাহার মাদান ট্যাম যথাযথভাবে আদায় করা তো বিজ্ঞান করুন আমিন আসসালাম আলাইকুমুল্লাহ